সম্মানিত সারা বিশ্বের পিস টিভির দর্শক ও শ্রোতা আমরা ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে সিয়াম এবং তাকুয়া আলোচনা করছিলাম আমাদের তাকুয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের এটি এবং আমার বামে রয়েছেন শেখ আমানুল্লাহ মাদানীলকুম এবং আমার বামে সম্মুখ দেখে রয়েছেন শেখ শহীদুল্লাহ খান কথা বলছিলামত্ব এবং মাহত্য জানতে পেরেছি তাকোয়া আল্লাহ তাল্লার সবচেয়ে পছন্দনীয় একটি গুণাবলী এবং তাকোয়ার ভিত্তিতেই একজন মানুষের সম্মান মর্যাদা আল্লাহর দরবারে নির্ধারিত হয়ে থাকে আকরামাকুম আইনদাল আকুম এবং সেই তাকোয়াটা হৃদয়ের সঙ্গে সম্পর্কিত যেরকম কোরআনে আল্লাহ তাল্লাহ এস করেন আজিম শাহ ইর আল্লাহ তাকওয়াল কুলুম আল্লাপাহের নির্দেশের প্রতি নিদর্শনগুলোর প্রতি আল্লাহ যারা সম্মান প্রদর্শন করবে এটাও তাকওয়ার অন্তর্ভূত এবং তাকোয়া হৃদয়ের নিংরানো আল্লাহর হুকুমের প্রতি আনুগত্য আল্লাহর হুকুমকে মেনে নেয়ার হৃদয়ের গভীরে হৃদয়ের গোপন তম যে চেতনা সেই তাকোয়া রসুলের কারিম সাল্লি আসাল্লাম হৃদয়ের দিকে কালবেের দিকে নির্দেশ করে তিনি ঘোষণা দিয়েছেন যে তাকুয়াও না যে টাকুয়া হৃদয়ের গভীরে হৃদয়ের গভীরে যখন তাকুয়া প্রবেশ করবে কারণ হৃদয় যে তাকুয়ার অলংকারে অলঙ্কৃত হয় তাহলে তার বহিপ্রকাশ তার বাহ্যিক জীবনে অবশ্যই ঘটবে বলে আল্লাহ তোমাদের বাহ্যিক পোশাক পরিচ্ছদ তোমাদের চেহারা সুরত কত উন্নত কত উচ্চাঙ্গের কত সুন্দর কত দামি এটা আল্লাহর কাছে কোন বিষয় না যদি অন্য অর্থে এসেছে কিন্তু মনের ভিতরে যদি তাকুয়া না থাকে লেবাসের কোনো মূল্য নেই আর মনের ভিতরে যদি তাকুয়া থাকে তার সাথে লেবাস যদি মিলে যায় আলহামদুলিল্লাহ সেটাই হলো সোনায় সূল ভাই মুহুক্ত করতে আমরা অনেক সময় অনেক ভাই আমাদের বলে ফেলি যে আসলে আপনি কি বলতেছেন তাকুয়া আমার ভিতরের বিষয় তাকুয়া আমার ভিতরে আছে আমরা মনে করব যে আসলে এটা বোঝাটাও মনে সঠিক নয় তাকুয়া ভিতরে আছে ঠিকই কিন্তু এর প্রতিফলন বাস্তবে সেটা ঘটবে সুতরাং তাকুয়া ভিতরে আছে বলেই দাবি করব আর নিজে যত ন্যায় অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যাব। এটা কিন্তু আবার তাকুয়া নয় কারণ আল্লাহ রাবুল্লা আলম বলছেন ওম শাহ আল্লাহ আমি অন্যায় লিপ্ত হবো আর বলবো যে তাকুয়া আমার হৃদয়ে এই কথা আবার ঠিক নয় এই কথাটাই আমি বলতেছিলাম যদি অন্তরে থাকে যেরকম একটা মেশাল দিয়ে বুঝিয়েছেন যে একটা ফুল এই ফুলের ভিতরে যদি সৌরভ থাকে যদি সুগন্ধি থাকে তাহলে এটা ছড়াবে এটা যে এটা কেউ ধরে রাখতে পারে না যদি সৌরভ না ছড়ায় তো বুঝতে হবে যে আসলে আসলে ফুলের ভিতরে কোনো দাবি করতে পারে দাবি করতে পারো কিন্তু কোনো সৌরভ নাই কোনো সুগন্ধি তার ভিতরে নাই ঠিক তেমনি হবে তাকুয়ার বিষয়টা যদিও গভীরে কিন্তু তার বহিপ্রকাশ জীবনের বাস্তবতার দিয়ে ঘটবে তার জীবনে তার প্রতিফলন ঘটবে নির্দেশ কার্যকর করার বাস্তবতা থেকে সে যদি দূরে থাকে যদি আল্লাহ পাহাকে হুকুমগুলোর প্রতিফলন তার জন্য না ঘটে তাহলে তাকুয়ার দাবি সেটাও মিথ্যা দাবি মিথ্যা শুরু করেছিলেন আপনাকে জানতে চাবো যে করছেন এই ব্যাপারে আপনি একটু করতেন আসলে তাকুয়া বিষয়টা এটা শুধু কোন এক শ্রেণীর জন্য প্রযোজ্য নয় বরং প্রতিটি মানব সন্তান আদম সন্তানের জন্যই এই তাকুয়া বিষয়টা যাই তিনি নারী হন বা পুরুষ হন শিক্ষিত হন বা অশিক্ষিত হন ধনী হন বা গরিব হন রাজা হন বা প্রজা হন সকলের জন্যই এ তাকুয়াটা প্রযোজ্য তো ঠিক তেমনইভাবে যে আয়াতের কথা আপনি স্মরণ করেছেন এ আয়াতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম স্ত্রীদেরকেই আল্লাহ রবুল আলমিন সম্বোধন করে বলছেন এর অর্থ এই নয় যে শুধু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এর স্ত্রীগণেই সীমাবদ্ধতা নয় বরং বলব আমরা গোটা নারী চুতরাং এ রমজানের মাধ্যমে আমরা এই তাকুয়াটাও শিক্ষা লাভ করছি যে একজন মেয়ে মানুষ তিনি যদি রমজানের রোজাও পালন করতেছেন আবার তিনি বেপরদা হয়ে যদি চলে থাকেন অর্জন হয় তাহলে অটোমেটিক ভাবে যেগুলি নিষিদ্ধ যেমন মেয়েদের জন্য বেপরদায় চলা এবং অশ্লীল ভাবে পুরুষদের সাথে অবাধে চলা বেশা করা এবং মানুষের সাথে একটা আকর্ষণ সৃষ্টি করা এটা সম্পূর্ণ আমরা যেমন একজন বিচারক যখন তিনি বিচার করবেন সেখানেও একটা তাকুয়ার বিরাট ভূমিকা রয়েছে আল্লাহ আবুল্লা আলমিন বলছেন তাকুয়া যে একজন বিচারক তিনি যখন বিচারের টেবিলে বসবেন প্রতি তিনি যদি স্বজন করে থাকেন কারো প্রতি নারীদেরকে আল্লাহ খেতাব করে তাকোয়ার কথা যেখানে বলেছেন সেখানে পাশাপাশি তাকোয়ার প্রথম গুণাবলীটা যে নারীদের কিরকম তাকুয়ার প্রদর্শনী বা যেন এরকম কমল কণ্ঠে কথা বলা যা তার মনে যৌন উত্তেজনার সৃষ্টি করে যৌন আবেগ জায়গায় এরকম ভাবে কথা না বলার জন্য সে যখন কথা বলবে যদি প্রয়োজন হয় তাহলে যুক্তিসঙ্গত ন্যায়সঙ্গত যতটুকু প্রয়োজন ততটুকু বলবে এরকম কথা বলবে যে কথার মাধ্যমে ওই পুরুষ ধরে নেবে যে সে পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার মতো একজন নারী এবং তাকে আমার লোল বাসনা পূর্ণ করতে গিয়ে তাকে আমি পেতে পারি এবং সেভাবে সে পরবর্তী কার্যক্রম আরম্ভ করবে এই ধরনের কোনো সুযোগ যেন একজন নারী না দেয় তা প্রথম চরিত্র আল্লাহ মহিলাদের জন্য এটাই বর্ণনা করছে এখন আমরা আসতে চাই এখানে এই আয়াতের একটা সম্পূর্ক আমি বলতে চাচ্ছি সেটা হলো যে বিল এটা স্ত্রীদেরকে বলা হচ্ছে তাহলে নবীর স্ত্রীদেরকে যদি এরকম বলা হয়ে থাকে তাহলে আমাদের জামানার বর্তমান মেয়েদের জন্য কি হতে পারে দ্বিতীয় বিষয় হল ফয়াতমা আল্লা দিফি কালবিহি মারত যদি রসালো কথা হয় তাহলে যার অন্তরের ভিতরে রোগ রয়েছে সে লুপ দৃষ্টি নিক্ষেপ করবে রসলুরসালামের স্ত্রীদের কাছে যারা আসা যাওয়া করতেন তারা সাহাবিগণ তাদের সম্পর্কে যদি এরকম কথা এত নাজিল হয় সেই জামান তাহলে তাহলে বর্তমান জামানাতে বিষয়টা কতটা লক্ষণীয় এবং কতটা গুরুত্বপূর্ণ তার স্বামীদের মধুর সম্পর্ক এবং মধুর আলোচনা মধুমাখা কথা যেরকম ভাই বলেছেন রসালো কথা যেটা নারীদের জন্য আমি মনে করি এর চেয়ে ধ্বংসাত্মক হ্যাঁ ক্ষতিকর আর কিছু হতে পারে না তাদের যদি না থাকে তাহলে তারা অবহিতেন এরকম কোরবানির ক্ষেত্রে এরকম হয় যারা গরিব তারা কোরবানি করতে পারে না হারাম মাল দেয় বড় বড় গরিব টরু কোরবানি করে কারো মনে আঘাত দিচ্ছে না যদি এরকম হয় লাইয়া একই অবস্থা যেটা হাবিল এবং কাবিল ব্যাপারে আল্লাহ রাখি প্রতিটি কাজের সাথে সম্পৃক্ত এবং তাকুয়া যদি সেটার মাঝে না পাওয়া যায় তাহলে সেটি আল্লাহ রাবুল্লাহ আলমীর কাছে কবুল হওয়ার আশা করা যায় না তো রমজান এটি একটি তাকুয়ার অন্যতম একটি কাজ বা হলেও এটা যেমন ইচ্ছা তেমন করলেই যে আল্লাহ রবীন্দ্রের আয়োজন করে থাকি কোন সন্দেহ নাই রোজাদারকে আমাদের চলতে থাকবে আমাদের চলতে থাকবে সেটা অবশ্যই আমরা চেষ্টা করব যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এই আয়োজন করতে গিয়ে যেন মানুষের প্রশংসা নেওয়াটাই আমাদের উদ্দেশ্য না হয় সেই রোজাদার রোজা রেখে যেরকম সব পান সেরকম সব আল্লাহ বলে আলামিন তাকে দান করে জিজ্ঞাসা করো আমাদের সবার কাছে তো খাদ্য নাই জি বলে একটা অনুযায়ী এফতার রোজাদারকে ইফতার করেন খুব স্বভাবের কাজ আমরা এবার করবো একেবারে আল্লাহর জন্য সাথে করব। করব। আর ওই দাওয়াত হাদিসের ভাষায় যে দাওয়াতে গরিবেরা সুযোগ পায় না সুযোগ পায় না এই যে আমরা করব তাকুয়া যতবারে মানুষের আমল তত বিরুদ্ধে পেতে থাকে প্রিয় দর্শক ও শ্রোতা আমরা ছোট্ট একটু বিরতির পরে ইনশা আল্লাহ আবার আপনাদের সম্মুখে তাকুয়ার আলোচনা নিয়ে ফিরে আসবো তারা ভুলে গেছে আল্লাহর বিধান আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার রাত সাড়ে নটায় বাংলাদেশে मासिक लदर इितर एर आज जगो नबी मोहम्मद सल्लाम कर रमजान मासे अपने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 জান্নাতের চুর্দিক থেকে ঘেরাও দেওয়া আছে শুধু কষ্টদায়ক জিনিসগুলা ওগুলা উতরেই জান্নাতে যেতে হয় আবার শাহওয়াত ওই পথ ধরেই মানুষ কোথায় যায় জাহান নামে চলে যায় তো এই পাপ পঙ্কি পরিপূর্ণ এই বিশ্বে যদি বাসতে চাই তাহলে আমাদের তাকোয়া অবলম্বন করে চলতে হবে পাপের মধ্যে যেন পাটা না পড়ে পাপ যেন টেনে ধরে আমার জামা কাপড় ছিঁড়ে না দেয় গুনা যেন আমাকে পিছলে আমার মনে হয় আরেকটু আমাদের আহ সম্মানিত শ্রোতা বৃন্দের সামনে উপস্থাপন করা দরকার যে তাকুয়া তো বুঝলাম আমরা সার্বিক ভাবে যে আল্লাহ এবং তার রাসুল সাল্লামের নির্দেশগুলি মেনে চলা এবং আল্লাহ তার রাসুলের নিষেধগুলি থেকে বিরত থাকার নামেই একটা তাকুয়া এরপর আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনুল করিমে তাকুয়ার কতগুলি বৈশিষ্ট্য মুত্তাকিনদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন এগুলি আমাদের মনে হয় একটু স্মরণ করে দিলে ভালো হয় যেটি আমরা সবসময় কোরআনুল করিম খুললেই সর্বপ্রথমেই সৌরাতু আল বাকারা এর শুরুতে আমরা পাই আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে মোত্তাকিন যারা হবে তাদের বৈশিষ্ট্য তুলে ধরেছেন প্রথম হল হুদালিল মুতাকিন মানেই হলো সে কোরআনকে তার চায়। তাহলে আসলে সে মোত্তাকি কখনো হতে পারে না যতই তার মাঝে তাকে আর বেশ দেখ না কেন আমরা জানি যে পিতা মাতার সম্মান করতে হবে মুরব্বীদেরকে মানতে হবে কিন্তু একটা হাদিসা এসেছে হজ করে আসেন সন্তানদের মধ্যে আদল করেন না এটা কতটা চমৎকার জন্য এখানে যে জিনিসটা আমাদের জানা দরকার দুইটা জিনিস জানা দরকার একটা প্রথম জানা দরকার যে আদল কি জিনিস আদল হলো তার জন্য যেটা উপযুক্ত তাকে সেটা দেওয়ার নাম হলো আদল তা আল্লাপাক আদল করার জন্য অর্ডার দিয়েছেন হেসান আদলের পর আবার হেসান থাকবে আল্লাহ রসুল এই হাদিসে বলছেন তোমাদের সন্তানের মধ্যে তোমরা আদল প্রতিষ্ঠা করো অর্থাৎ যার যে উপযুক্ত তাকে সেটা সেভাবে দাও সেখানে যদি কম করা হয় দেওয়ার ক্ষেত্রে তাহলে সেখানেও পিতা দায়ী থাকবেন সন্তানকে যে দিবেন পিতা ইচ্ছা করলেই এক সন্তানকে বেশি দিয়ে দিবেন আর কে কম দিবেন এটা হতে পারে রসুলের জনকি তিনি একটা গোলাম দিয়েছিলেন সেখানে মানা করলেন রসুলকে সাক্ষী রাখতে যাওয়াতে তিনি মানা গেলেন যে আমি আমার এই সন্তানকে দাসটা দিয়ে দিতে চাই তখন আল্লাহ বলেন সে তাকুয়ার পরিপন্থী সম্পূর্ণ তাকুয়ার পরিপন্থী এবং সে নিজের সন্তানের ক্ষেত্রে হলেও বিচারের কাট গড়ায় গিয়ে তাকে ধরা খেতে হবে বললেন যে আল্লাহ বানাচ্ছে অথচ আল্লাহ গ্রহণযোগ্য হচ্ছে ও আল্লাহর কাছে কবল হচ্ছে না আসে তাকুয়ার চরিত্রে কেউ চরিত্র বান হয় তাকুয়ার শক্তি কারো অন্তরের ভিতরে প্রবেশ করে তখন একটা জিনিস আমরা লক্ষ্য করি যে আল্লাপের হুকুমগুলো পালন করে নিষিদ্ধ কর্ম থেকে সেবির থাকে অন্যদিকে যে মানুষের তাসার রুফাতে জাহেরা এবং তাসার রুফাতে বাতেনা যে অন্তরের মশায়ের বা অন্তরের অনুভূতি আর বাহ্যিক মানুষের কার্যক্রম এর ভিতরে সমন্বয় ঘটিয়ে দেয় তাকওয়া যে অন্তরে যে অনুপ্রেরণা থাকে তা থেকেই বাহ্যিক কার্যক্রমগুলো অর্থাৎ অন্তরে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের তার ভিতরে অনুপ্রেরণা থাকে তো বাহ্যিক কার্যক্রমগুলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তবেদ তা কোয়া হচ্ছে আশরিফ আল তোয়াহিদ বৈন আল মাসায়ের বা বৈন আল মজাহের যে বাহ্যিক আমল এবং অন্তর্নিহিত চেতনা এবং অনুভূতি তার ভিতরে সমন্বয় ঘটায় তো যদি এমন কোন কাজ হয় যেখানে বাহ্যিক কাজ আর ভিতরের চেতনা এতে সমন্বয় না ঘটে সেখানে আল্লাহ পাক কবুল করবেন না এই কারণে আল্লাহ গভীরে যে চেতনা যে দরবারে আল্লাহকে খুশি করবার জন্য যে অনুপ্রেরণা অনুভব করেন তার ভিত্তিতেই তারা কাজগুলো করে থাকেন কাজেই যারা এইভাবে কাজ করবেন আল্লাপাক সে তাদের কাজ তাকওয়ার অলঙ্কারে অলঙ্কৃত হবে এবং আল্লাহ পাক সেটা কবল করবেন আর যদি অন্তরে সেই চেতনা না থাকে বাহ্যিক ভাবে কোন অন্য কোন উদ্দেশ্য নিয়ে কোনো কাজ সে করে হৃদয়ের গভীরে তার চেতনা ভিন্ন সেক্ষেত্রে আল্লাহ সেটা কবুল করবেন না যে মসজিদের কথা বললেন সাহাবাই তারা মসজিদ তৈরি করেছেন আল্লাহ সন্তুষ্ট হয়ে সেটা উচ্ছে একটা বাহ্যিক একটা অবকাঠামো কিন্তু হৃদয়ের গভীরে আল্লাহর সন্তুষ্টি অর্জনের যে চেতনা সেই চেতনা থেকেই তারা মসজিদ নির্মাণ করেছেন যার ফলে আল্লাহ পাক সেটাকে মসজিদ উদ তাক বলেছেন আল্লাহাক নির্দেশ দিয়েছেন আর আবার অন্যদিকে যারা মুনাফিকিন তারা যে মসজিদ মসজিদ অনেক সুন্দর বানিয়েছিল কিন্তু উদ্দেশ্য হৃদয়ের গভীরে যেটা উদ্দেশ্য আর বাহ্যিক মসজিদ বার্যিক মসজিদ তো আল্লাহ ইবাদতের জন্য কিন্তু হৃদয়ের গভীরে সেটা ছিল একটা ওয়াকরণ কোরবানির ক্ষেত্রে এরকম হয় যারা গরিব তারা কোরবানি করতে পারে না হারাম মাল দেয় বড় বড় গরিব কোরবানি করে কারো মনে আঘাত দিচ্ছে না যদি এরকম হয় লাইয়া দিমা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 এটা যেমন ইচ্ছা তেমন করলে যে আল্লাহ রাবুল্লাহ আলমের কাছে কবুল হয়ে যাবে তা নয় তাই আমরা যে সমস্ত এফতারের আয়োজন করে থাকি কোনো সন্দেহ নাই রোজাদারকে এফতার করানো যেটি সব জি জি এটা আমাদের চলতে থাকবে সেটা অবশ্যই আমরা চেষ্টা করবো যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু এই আয়োজনগুলি করতে গিয়ে যেন মানুষের প্রশংসা নেওয়াটাই আমাদের উদ্দেশ্য না হয় সেই রোজাদার রোজা রেখে যেরকম সব পান সেরকম সব আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে দান করেন আমাদের সবার কাছে তো খাদ্য নাই জি জি বলে একটা সামর্থ্য অনুযায়ী সে রোজাদারকে ইফতার করনে খুব সব কাজ আমরা করবো তাকুয়া যতবারে মানুষের আমল তত বৃদ্ধি পেতে থাকে আশা করে আমাদের এই সিয়াম সাধনের মাধ্যমে আমরা পরিপূর্ণভাবে ভাবে হতে চেষ্টা করব অন্তরে বাহিরে ভিতরে জীবনের সর্বস্তরে সকল ভাবে আমরা ভিত্তি করে চলবো এই আশা এবং কামনা করে নিজেদের জন্য প্রথম দোয়া করে তারপর আপনাদের জন্য সে আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের রমাজান এবং তাকোয়া শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত that can come You'll never taste the sweetness of a Oh, well, I'm asking you to make me from